ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা আমাদের আজকের আলোচনার বিষয় হল সলাদ এই আলোচনা প্রথমত তাদের জন্য যারা সলাৎ আদায় করেন না কেউ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে তার পিতামাতা মুসলিম এখন তার বয়স পনেরো ষোলো সতেরো ত্রিশ পঞ্চাশ কিংবা ষাট হয়েছে অথচ সে সলাদ আদায় করেন না যার অবস্থা এমন এ আলোচনা সবার আগে তাদের জন্য একই সাথে যারা সলাৎ আদায় করেন এ আলোচনা তাদের জন্য। কাজেই আমি তো সলাত আদায় করি তাই আমার এই আলোচনা শোনার কোনো প্রয়োজন নেই এমন ভাবার কোনো কারণ নেই বরং যারা সলাৎ আদায় করেন না তাদের মতোই আপনার জন্য এই কথাগুলো শোনা জরুরি কিন্তু কেন কারণ আজ আমরা এমন এক সময় বসবাস করছি যখন অধিকাংশ মানুষ সলাৎ আদায় করেন না সলাদ না আদায় করা আজ নিয়ম হয়ে দাঁড়িয়েছে সলাৎ আদায় করা আজ ব্যতিক্রমী একটা ব্যাপার অথচ অতীতে যারা সলাৎ আদায় করতেন না তারা ছিল ব্যতিক্রমী যেহেতু সলাত আদায় করাটাই আজ দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই সলাত আদায়কারীরও আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন যারা সলাত আদায় করেন না তাদের কাছে আপনারা এই কথাগুলো পৌঁছে দিতে পারেন আপনার আশেপাশে যেসব মানুষ সলাত আদায় করেন না বিশেষ করে যারা মুসলিম এই বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব আজ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দিলেই আপনাকে মুসলিম বলে গণ্য করা হবে আপনি সলাত আদায় করেন কি না সেদিকে ভ্রুক্ষেপও করা হবে না যারা সলাত আদায় করেন না তাদেরকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করা এবং নিরাপদে রাখার চেষ্টা করা আপনার দায়িত্ব তাই আমার কথাগুলো ভালো করে শুনুন আল্লাহ সুবাহুরআনুল করিমের সুরা তোহায় বলেছেন আপনি আপনার পরিবারের লোকদেরকে সলাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিস্ক চাই না আমি আপনাকে রিস্ক দেই আর আল্লাহ ভীতির পরিণাম শুভ অর্থাৎ আল্লাহ তাল্লা বলছেন সলাদ আদায়ের আদেশ দিতে এবং তার উপর অবিচল থাকতে এই আয়তে যদিও নবী সাল্ল আলিহিহাসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে তবে এটি আমাদের সকলের জন্যই প্রযোজ্য এছাড়াও নব্বী সাল্লাহ আলি আয়া বলেছেন তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সলাদ আদায় করতে আদেশ দাও এবং দশ বছরে পৌঁছলে যদি তারা সলাৎ আদায় না করে তবে তাদের প্রহার করো হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমেদে এটি সম্ভবত একমাত্র হাদিস যেখানে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম কোনো কিছুর জন্য সরাসরি বাচ্চাদের প্রহার করার কথা বলেছেন কোনো ব্যক্তি বা কাজের উপর আপনি দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকলে কেয়ামতের দিন আল্লাহ হসনাতআলার সামনে আপনাকে সেই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে যে কেন আপনার সন্তান সলাৎ আদায় করেনি আপনি তখন বলতে পারবেন না যে আমার সন্তান সলাত আদায় করতে চায়নি তাই আমি জোরও করিনি নবী সাল্লিসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং সেই দায়িত্ব সম্পর্কে প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে এবং রসুল্লা সাল আলি হাসাল্লাম আরও বলেছেন আর পুরুষ তার পরিবার ও সংসারের দায়িত্বপ্রাপ্ত মসজিদের ইমাম মুসল্লিদের জন্য দায়িত্বপ্রাপ্ত পরিবারের কর্তা পরিবারের সদস্যদের উপর দায়িত্বপ্রাপ্ত আপনার চেনা কিছু মানুষ সলাত আদায় করে না আপনি জানেন এই ব্যাপারটি কতটুকু গুরুতর এমন ক্ষেত্রে তাদের কাছে সলাতের গুরুত্ব সম্পর্কে এ কথাগুলো পৌঁছে দেয়া আপনার দায়িত্ব বিস্ময় করে হাদিসটি শুনুন এমন কোনো বান্ধা নেই যাকে আল্লাহ কোনো দায়িত্ব দিলেন এবং কারো বা কোনো কিছুর ভার তার উপর ন্যস্ত করলেন আর যার ব্যাপারে তাকে দায়িত্ব দেয়া হয়েছে তার সাথে সে প্রতারণা করে আর আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেবেন না এমন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন দায়িত্বপ্রাপ্ত লোকদের প্রতারণা বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে আপনার পরিচিত কেউ অথবা আপনার বাড়ির কোনো মানুষকে যদি আপনি আন্তরিকভাবে ইসলামের হুকুমগুলোর ব্যাপারে নসিহা না করেন তাহলে সেটাই তাদের সাথে প্রতারণা করা যে নারীর স্বামী সলাত আদায় করে না তার দায়িত্ব স্বামীকে নসিহা করা এমন স্বামীকে বলতে হবে আল্লাহকে ভয় করুন এবং সলাত আদায় করুন যদি সেই অবস্থাতেই চলতে থাকে এবং সংশোধনের কোনো ইচ্ছাতার মধ্যে দেখা না যায় তবে তাকে পরিত্যাগ করতে হবে স্বামীও একই কাজ করবে স্ত্রীর সলাৎ আদায় না করলে স্বামীর করণীয় কী সে বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে প্রথমে তাকে সলাতের দিকে আহ্বান করতে হবে তারপর চাপ প্রয়োগ করতে হবে এবং আদেশ করতে হবে আর তারপরও যদি সে অস্বীকার করে তবে তাকে তালাক দিতে হবে এটা হলো ইসলামে নির্ধারিত সীমানা এটা ইসলামের আদেশ সলাত আদায় করে না এমন কারো সাথে থাকার কোনো সুযোগ নেই কৈশরে পদার্পণ করা সন্তান সলাত আদায় করছে না এমন হতে দেওয়া যাবে না তাই যারা সলাত আদায় করে না তাদের মতোই সলাত আদায়কারীদের জন্য এই কথাগুলো অতি গুরুত্বপূর্ণ আমি আবারও বলি আজ আমাদের প্রত্যেকেরই চারপাশে এমন মানুষ আছে যারা সলাত আদায় করে না অধিকাংশ লোকই আমি বলবো সম্ভবত নিরানব্বই শতাংশ লোকই দৈনিক পাচুয় সলাত আদায় করে না যদি কুরআন হাদিসের দলিল সহ সলাতের ব্যাপারে কথাগুলো অন্যের কাছে পৌঁছানো কারো জন্য কঠিন হয়ে যায় যদি কেউ মানুষের সামনে সঠিকভাবে বিষয়গুলো উপস্থাপন করতে না পারেন তাহলে এই বিষয়ের উপর পছন্দমতো একটি লেকচার রেকর্ড করে সিডি পেনড্রাইভ ইত্যাদির মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ আছে এমনটা কেন করা দরকার কারণ আপনার দাওয়াতের কারণে কেউ সলাত আদায় করলে প্রতিদিন সে যত রকাত সলাত আদায় করতে থাকবে আপনিও তার আজর বা প্রতিফল পাবেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে কেউ সৎ দেখিয়ে দেয় সে তার দেখিয়ে দেওয়া সৎকর্মকারী ব্যক্তির সমপরিমাণ স্বভাব পাবে একটুও কম নয় আপনার দাওয়াতের কারণে সে সলাত আদায় করলে আপনি তার সমপরিমাণ স্বভাব পাবেন একটুও কম পাবেন না ধরুন আপনি আলোচনার মতো কোনো একটি আলোচনা নিয়ে সিডি বানালেন এবং এমন কাউকে দিলেন যে সলাত আদায় করে না তারপর সে সলাত আদায় করতে শুরু করলো আপনার মাধ্যমে এই আলোচনা শোনার পর তার আদায় করা প্রত্যেকটি সলাতের জন্য আপনি স্বভাব পাবেন मन कर आपनी ए रखम दस जन अथवा पाँच जन के अथवा दुई जन के पेलें जरा अपन दावतर कारण सलाद आदाय शुरू कर लिटिटी प्रायत्री टिकेटर मत आपनी नेक् कि को घराराते हाँ टाक खरच करते हाँ अटोमेटिक से युक्त हो जा रामल नाम এখন ভাবুন যদি ওই ব্যক্তি গিয়ে অন্যান্য মানুষকে সলাতের দিকে আহ্বান করে তাহলে আপনি সেটারও সম পরিমাণ আজর পাবেন যদি তার সন্তান সন্ততি থাকে এবং তাদের সবাই সলাত আদায় করতে শুরু করে তবে আপনি তাদের সবার সমান প্রতিদান পাবেন এই সব সবাব আপনি পাবেন কেবল সলাতের দাওয়ার কারণে এই কারণেই এই আলোচনা যারা সলাত আদায় করে না এবং যারা সলাত আদায় করে দলের জন্যই আমাদের আজকের আলোচনা ছয়টি পয়েন্টকে কেন্দ্র করে এক নম্বর সলাতের উপকার পুরস্কার এবং গুরুত্ব ইসলামে কে আমরা তারগিব বলে থাকি তার গীব হলো কোনো ভালো কাজে উৎসাহিত করার জন্য উত্তম উপায়ে কিছু বলা বা করা এই আলোচনার আরেকটি অংশ আছে যা তারগিবের বিপরীত তা হলো ভালো কাজে উৎসাহিত করা ভয় দেখানোর মাধ্যমে অর্থাৎ তার হেব তার এবং তার হেইপ পুরস্কারের প্রতিশ্রুতি এবং পরিণতির ভয় ধরুন বাবা তার ছেলেকে বলল যদি তুমি তোমার পরার টেবিল পরিষ্কার করো তাহলে পঞ্চাশ টাকা পাবে তারপর বলল আর টেবিল না পরিষ্কার করলে মার খাবে এখানে প্রথমটি হল তার গিব আর পরেরটি হলো তার হিব ইসলাম হলো দু ডানায় ভর করে আকাশে ওরা পাখির মতো ইসলামে আমাদেরকে তার গীব এবং তার মাঝে সামঞ্জস্য করতে হবে তো আমাদের আলোচনা শুরু হবে তার গীব দিয়ে অর্থাৎ সলাতের উপকারিতা গুরুত্ব কল্যাণ এবং সলাৎ আদায়কারীদের দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে আলোচনা দিয়ে দ্বিতীয় পয়েন্ট হলো যথাসময় সলাৎ আদায় করা এ বিষয় আমরা ততটা বিস্তারিত আলোচনায় যাব না কেননা আমাদের আলোচনার উদ্দেশ্য হলো যারা সলাত আদায় করে না তাদের সলাতের দিকে নিয়ে আসা যথাসময় সলাত আদায় করার বিষয়টি আলাদাভাবে সম্পূর্ণ একটি আলোচনার দাবি রাখে তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করবো তা হলো সলাত আদায়ের ব্যাপারে তার হিব চতুর্থ বিষয়টি হলো সলাতের ব্যাপারে সলাফাৎস আলহীনের বক্তব্য তাদের চিন্তা পঞ্চম পয়েন্টই হলো সলাফাসহীন কীভাবে সলেয়াদকে দেখতেন সলোদকে তারা কতটা গুরুত্ব ও মর্যাদা দিতেন তা নিয়ে আলোচনা সলা তাদের জীবনে কতটা অপরিহার্য অংশ ছিল এবং কিভাবে তারা কখনো সলাৎ আদায় বিলম্ব করেননি ষষ্ঠ এবং সর্বশেষ পয়েন্টই হল কেন আপনারা সলাৎ আদায় করেন না চলুন তাহলে প্রথম পয়েন্টটি দিয়ে শুরু করা যাক সেটি হল তার রিব আপনারা কি জানেন সলাত কতটা গুরুত্বপূর্ণ তাহলে শুনুন সলাতের গুরুত্ব কেমন ইসলাম গ্রহণ করার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো দৈনিক পাঁচবাক্ত সলাৎ আদায় করা একজন মুসলিমের জন্য সলাৎ আদায়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই যে তার সলাদকে হেফাজত করল সে নিজের দিনকে হেফাজত করল যে সলাদকে অবহেলা করল সে নিজের দিনকেই অবহেলা করল নবী সাল আলহিমাসাল্লাম বলেছেন ইমানের চূড়া হলো ইসলাম এবং সলাৎ হলো তার স্তম্ভ এমন একটি তাঁবুর কথা চিন্তা করুন যার মাঝখানে কোনো খুঁটি নেই কোন তাবুর মাঝখানে খুঁটিটি সরিয়ে নেওয়া হলে সেটি ভূপাতিত হবে তাঁবুটির আর কোনো মূল্য থাকবে না চিন্তা করুন মাঝখানে খুঁটি ছাড়া আপনি কিতাবুটি উঠাতে পারবেন যে নিজেকে মুসলিম দাবি করে তার জন্য সলাদ এই খুঁটির মতো আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে পাঠানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার সহজ মাধ্যম হল সলাদ আল্লাহ সু আলা বলেন ইনসা আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনজাতির সৃষ্টি করেছি মহানালা ইবাদত করার জন্য দৈনিক পাঁচ অক্টো সল্যাতের চেয়ে সরল ও সহজ অন্য কোনো পথ নেই আমরা সবাই ইসলামের পাঁচটি স্তম্ভের কথা জানি কালেমা সল্যাত সাওম, জ্যাকাত এবং হজ একটি নির্মাণাধীন বাড়ির কথা চিন্তা করুন বাড়ি নির্মাণের প্রাথমিক পর্যায়ে শুধু বাড়ির কাঠামোটুকু থাকে নির্মাণাধীন বাড়িকে সুন্দর ও পরিপাটি রূপ দিতে হলে বাড়তি কিছু কাজ করতে হয় যেমন দেয়াল তুলতে হয় রং করতে হয় টাইলস কিংবা কার্পেট দিতে হয় ইলেকট্রিক ও পানির লাইন দিতে হয় प्लाम्बिंग लाइट फैन आसबाबपत्र यगल जोग करते हैं एम नाना जिन आगो बाड़ी लागते है ठीक तेमनी भावे केवल इसलमर पांचटी स्तम्भ पालन हलो निर्माणाधीन बाड़ मत जुदी भसलिम होते चान्क क्च करते आपनारा कि जानते चान सलाद कतटा प्रयोजन देख सलाद छाड़ा इसलमर सब विधान आल्लर पक्ष के मुहम्मद सल्वासल्लम नाजिल हो जिब्रील आल सलामर मध्यमें কিন্তু সলাতের ক্ষেত্রে কি হয়েছে সলাতের আদেশ দেওয়ার জন্য নবী মুহাম্মদ সল্লু আলি ওয়াসাল্লামকে সাত আসমানের উপরে নিয়ে যাওয়া হয়েছে সলাতের আদেশ উপর থেকে নেমে আসেনি সলাতের আদেশের জন্য নবী সল্লহ আলিহিবাসাল্লামকে আসমানের উপরে উঠিয়ে নেওয়া হয়েছে নবী সল্লহ আলি আসাল্লাম মক্কায় তার বাড়িতে বিছানায় শুয়েছিলেন এ সময় তাকে একটি ভ্রমণের জন্য জাগ্রত করা হয় তাকে বুরাকের মাধ্যমে প্রথমে নিয়ে যাওয়া হয় জেরুজ্জা তারপর জেরুজ্জা থেকে তাকে নিয়ে যাওয়া হয় সাত আসমানে এই ঘটনাকে আমরা বলি আল ইসরাহ ওয়াল মিয়রাজ জিবরিল আলাহি সাল্লাতু সালামের সাথে নবী সাল্লু আলহিম আসসাল্লাম প্রতিটি আসমানে যান জিবরাইল আলহিসাল্লা সালাম তাকে বিভিন্ন কিছু ঘুরিয়ে দেখান এবং পরিচয় করিয়ে দেন অন্যান্য নবী আলহিমসাল্লা সাল্লামের সাথে তিনি জান্নাত ও জাহান্নামের অধিবাসীদেরকেও দেখেন সর্বশেষে সপ্তম আসমানে জিবরিল আলহিসাল্লাতু আসাল্লাম বলেন আমাকে এখন ফিরে যেতে হবে আমার সীমানা এতটুকুই পরের ধাপটি অতিক্রম করতে পারবেন একমাত্র আপনি আপনিই কেবল এই সীমানা পেরিয়ে যেতে পারবেন নবী সাল্লু আলি আস্লাম গেলেন এবং আল্লাহ তালা তখন সালাতের বিধান দিলেন আল্লাহ তবী সাল্লু আলি আসাল্লামকে বললেন আপনাকে পঞ্চাশ ভক্ত সালাদ দেয়া হলো নবী সাল্লু আলি আসাল্লাম এই আদেশ নিয়ে সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে নেমে আসলেন সেখানে দেখা হলো মুরসা আলহিস্লা সাথে কি ঘটেছে জানার পর মুর্সা আলাহিস্লাসাল্লাম বলেন আপনি ফিরে যান এবং আল্লাহ সুবাহ আলাকে অনুরোধ করেন সলাাতের পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য লোকদের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আমি জানি তারা কেমন তারা কোনোভাবেই পঞ্চাশ রক্ত সলাত আদায় করতে পারবে না নবী সাল্লু আলী আসাল্লাম ফিরে গিয়ে আল্লাহর কাছে অনুরোধ করলেন মোহনাল্লাহ পঞ্চাশ রক্ত সলাাতকে কমিয়ে চল্লিশ ভক্ত করলেন নবী সাল্লাহু আলি ও সাল্লাম নেমে আসার পর মুসা আলহিসালসাল্লাম প্রশ্ন করলেন কী হল নবীসাল্লাম আলহাসাল্লাম বললেন আল্লাহ সাল্লাতের সংখ্যা কমিয়ে চল্লিশ করে দিয়েছেন মূসা আলহি সাল্লাতু আসাল্লাম বলেন আপনি আবার ফিরে যান এবং এর সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য পুনরায় আল্লাহ সুবাহানহাত আয়েলাকে অনুরোধ করুন মূসা আলহি সাল্লাতু আসাল্লাম কেন এ কথা বলছেন কারণ এ ব্যাপারে তার অভিজ্ঞতা আছে তিনি দেখেছেন বনি ইসরায়েলের আচরণ তাই তিনি বুঝতে পারছিলেন যে এই পরিমাণ সোলাত আদায় করা মানুষের জন্য কঠিন হবে নবীসাল্লু আলহিসাল্লাম আবার ফিরে গেলেন এবার চল্লিশ থেকে কমিয়ে ত্রিশ করা হলো তারপর আবারও মুসা আল্লাহল্লা আসাল্লামের সাথে একই কথোপকথন হল নবীসাল্লু আলিমু সালাম আবার ফিরে গেলেন এভাবে তিরিশ থেকে কমে বিশ বিশ থেকে দশ নবী সাল্লু আলিহু আসাল্লাম প্রতিবার নেমে আসার পর মুসা আলাহ্লা আসাল্লামের সাথে তিনি কথা বলতেন আর মুসা আল্লাহ সাল্লা সাল্লাম বললেন ফিরে যান এবং আল্লাহকে বলুন আরও কমিয়ে দিতে যখন সালাতের সংখ্যা কমিয়ে দশ বাক্য করা হল তখন মুসা আল্লাহসাল্লাম বললেন আপনি ফিরে যান আল্লাহকে অনুরোধ করুন আরও কমিয়ে দিতে মহান আল্লাহ দশ ওাক্ত থেকে কমিয়ে পাঁচ ওাক্ত সালাত করলেন এবং বললেন পাঁচ অক্ত সালাদ এর পুরস্কার পঞ্চাশ ওাক্তের সমান তোমরা পাঁচ অক্ত সালাদ আদায় করবে কিন্তু এর স্বয়াব হবে পঞ্চাশের সমান এটাই চূড়ান্ত হয় কিছু ঠান্দাবাজ লোক প্রশ্ন করতে পারে আল্লাহ যদি জানতেনি পঞ্চাশ ওাক্ত থেকে কমিয়ে পাঁচ ওাক্ত করা হবে তাহলে কেন নবী সাল্লু আলহিমসাল্লামকে বারবার আসা যাওয়া করতে হল এর উত্তর হলো যাতে করে আমরা সালাতের গুরুত্ব বুঝতে পারি जो सलातर जो घूमती उठार समय आपनी लाभ दिए उठें आल्लाह चान तक आपनी स्मरण करूँ जी सलाद पंचाश वक्त्यच वक्त सलाद मात्र पचिस मिनिटे आदाय क्व पावा पंचाश वक्त जो अल्लाह पंचाश वक्त सलाद आदाय के फरज रखत क्य हतो चिंता कर आधा घंटा परपर हमें सलाद आदाय करते हतो चिंता करूँ तक हम जीवन केम होत आल्लाह चान यीवनटनी चिंता कर যখন আপনি চিন্তা করবেন প্রথমে পঞ্চাশ ওক্ত সলাতে বিধান দেওয়া হয়েছিল পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয়েছে এবং এর মাধ্যমে পঞ্চাশ ওয়াক্তের সবাবই পাওয়া যাচ্ছে তখন আপনি বুঝবেন যে আল্লাহ আমাদের প্রতি কতটা দয়াবান এবং কতটা সহজ সলাতের আদেশ করার জন্য মহান আল্লাহ সুহানহমত রসুল সল্লাহু আলহিহাসাল্লামকে উঠিয়ে নিয়েছেন সপ্তম আসমানের উপরে যখন সলাতের আদেশ দেওয়া হয়েছে তখন আল্লাহ ও তার রসুল সাল আলহি আসাল্লামের মধ্যে কোনো মাধ্যম ছিল না বুঝতে পারছেন সলাৎ কতটা মূল্যবান আপনি কি জীবনে সুখী হতে চান আপনি কি জীবনটাকে উপভোগ করতে চান আপনি কি চান শান্ত একটি নির্ভর জীবন আল্লাহর কসম সলাতের মাধ্যমেই কেবল আপনি এই বিষয়গুলো অর্জন করতে পারবেন নবী সাল আলহ্লাম বলেছেন সলাতে আমার চোখের শীতলতা রাখা আছে তিনি বিলালকে বলেছিলেন আরেহ না বিহা ইয়া বিলাল সলাতের মাধ্যমে আমাদেরকে শান্তি ও স্বস্তি দেওয়া হয়ে বিলাল সলাৎ হলো শান্তি সলাৎ হলো স্বস্তি এটি আপনাকে শক্তি যোগাবে এগিয়ে যাওয়ার জীবনে টিকে থাকার জন্য প্রত্যেক মানুষকেই তার চেয়ে উত্তম তার চেয়ে বড় কোনো কিছুকে খুঁজতে হয় এ কারণেই বহু ইমানহীন লোক তাদের দুনিয়ার জীবনে হত বিহব্বল হয়ে যায় অথবা মাদকা শক্ত মাতাল হয়ে যায় অথবা আত্মহত্যা করে কেননা অন্তরে স্রষ্টার উপর বিশ্বাস হারিয়ে তার অসহায় হয়ে পড়ে সর্বশক্তিমান আল্লাহর উপরে বিশ্বাস মানুষের ফিত্রাহগত ফিতরাতিভাবে কঠিন সময় মানুষ চায় তার মালিকের কাছে আশ্রয় নিতে তার কাছে প্রার্থনা করতে একটি শিশুর দিকে তাকান সে কারো না কারোর ভরসা করে মা বাবা দাদা দাদি ইত্যাদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও এমন কাউকে খুঁজে যার উপর ভরসা করা যায় যার কাছে আশ্রয় নেওয়া যায় সাহায্য চাওয়া যায় মানব জীবনে এ ধরনের আকাঙ্ক্ষার কেন্দ্র হলেন আল্লাহ দল আল্লাহকে ছাড়া আপনার জীবনকে উপভোগ করতে পারবেন না কেউ হয়তো বলতে পারে জীবনে আরাম ও সুখ পাবার মানে কি আল্লাহ আমার সকল সমস্যা দূর করে দেবেন সমস্যা জীবনের অংশ মুসলিম এবং কাফির সবার জীবনেই সমস্যা আছে কিন্তু সমস্যা সত্ত্বেও জীবনে সুখ ও প্রশান্তি কীভাবে পাওয়া যায় তা আমি জানিয়ে দিচ্ছি আমাকে এমন কোনো মানুষ দেখান যে নিজেকে পরিশুদ্ধ করে এবং সঠিকভাবে সময় মতো সলাৎ আদায় করে ঠিক যেভাবে আল্লাহ তসুল সাল্লিমুসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন আমাকে এমন একজন মানুষ দেখান আর তারপর তার সামনে সমগ্র পৃথিবীকে সমস্যা হিসেবে উপস্থাপন করুন অফিসের সমস্যা পরিবারের সমস্যা সরকারি সমস্যা অথবা এমন আরও যত সমস্যা আছে সব দেখুন সে কিভাবে এসব সমস্যার মোকাবেলা করে এবার আমাকে এমন একজন লোক দিন যে সলাত আদায় করে না এই লোকের দামি গাড়িতে একটি আঁচড় পড়লেই সে ব্যতীব্যস্ত হয়ে যাবে সামান্য সমস্যায় তাকে কুরে কুরে খাবে অন্য দিকে যে সলাত আদায় করে দুনিয়ার সব সমস্যা নিয়েও সে হাসি মুখে থাকবে আর যদি তার মুখে হাসি দেখতে নাও পান তাহলে জেনে রাখুন এত সব সমস্যার পরও তার অন্তরে আছে প্রশান্তি ও স্বস্তি আপনিও যদি এরকম চান তাহলে সময় মতো সঠিকভাবে এ ক্লাসের সাথে পাচক্ত সলাত আদায় করুন যদি আমি আপনাকে বলতাম আগামীকাল দেশের রাষ্ট্রপতির সাথে আপনার অফিসের বসের সাথে অথবা আপনার প্রিয় নায়কের সাথে আপনার মিটিং তাহলে আপনি কি করতেন উত্তেজনায় আপনি হয়তো রাতে ঘুমোতেই পারতেন না নিজের সবচেয়ে ভালো পোশাকটা আপনি বের করে রাখতেন মিটিংয়ের সময় কি বলবেন সেটা নিয়েও চিন্তা করতেন বারবার এখন চিন্তা করুন একজন রাজার সাথে দেখা করার সময় ব্যাপারটা কেমন হবে কাল যদি আপনাকে প্রাসাদে নিয়ে গিয়ে কোনো রাজার সাথে সরাসরি দেখা করিয়ে দেয়া হয় সুযোগ করে দেয়া হয় অন্তরঙ্গে কথা বলার তাহলে কেমন লাগবে জেনে রাখুন যখন আপনি সলাত আদায় করছেন তখন আপনি কথা বলছেন রাজা ধীরাজ বাদশাহের বাদশাহ আল্লাহ সুবাহ আল্লার সাথে সাহি আল বুহারি এবং মুসলিমে বর্ণিত রয়েছে নবী সাল্ল আলী হাসাল্লাম বলেন যখন তোমাদের কেউ সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে সলাতে আপনি আপনার রবের সাথে কথা বলেন আর যখন সলাত আদায় করেন না তখন আপনি আল্লাহর সাথে কথা বলা থেকে বঞ্চিত হন আপনার লজ্জা করা উচিত কিভাবে আপনি সলাত আদায় করা থেকে দূরে থাকেন আল্লাহ আপনাকে বলছেন এটা হলো আমার সাথে তোমার সাক্ষাৎ করার সময় ফজের কিন্তু আপনি বললেন ঠিক আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তবে আমি তখন আসতে পারব না কোনো রাষ্ট্রপতিকে কি আপনি এমন কথা বলতে পারবেন এটা কি আপনি আপনার বসকে বলতে পারবেন আপনার বস আপনাকে একবার সময় দিল সকালে আপনি বললেন না আমি দেখা করতে পারবো না ঠিক আছে তাহলে একটার সময় না তাও আমি পারবো না তাহলে চারটার সময় যখন আস না আমি পারবো না ছয়টার দিকে মাগরিবের সময় না তাও পারব না তাহলে আটটা ঈর্ষার দিকে বললাম তো আমি পারব না আপনি কখনো নিজের বসকে এমন কথা বলার চিন্তা করতে পারেন কিন্তু প্রতিদিন আপনি পাঁচ বার করে আল্লাহকে এমন কথা বলছেন আপনি প্রতিদিন বলছেন হে আল্লাহ আমি আপনার সাথে দেখা করতে চাই না দেখুন নবী সাল্ল আলি আসাল্লাম কি বলেছেন ইলা যখন সলা আদায়ের জন্য আপনার আল্লাহ আখবর বলেন আল্লাহ তার চেহারাকে আপনার চেহারার সামনে রাখেন তার চেহারা আপনার চেহারার সামনে কিভাবে যেভাবে আল্লাহর শান অনুযায়ী মানায় লাইহি শহু আসমিউল বসীর কোনো কিছুই তার সদৃশ্য নয় আর তিনি সব শুনেন সব দেখেন যখন আপনি সলাতে দাঁড়াচ্ছেন आपकी दाड़ी आ सरसिल्ला सामने रसुल्लह सल्लाहसल्लम क्यूँ आपनारामने तख अल्लाह सब्हनताला चिंता करु एर चे गुत्न एर चे दामी मीटिंग को सात की होते एम अवस्था अपनी अल्लाह सुब्बानलर साथे अपन कथोपकथन शुरू करल आपनी बल्लन आलहमदुल्ला जावतियों प्रशंसा अल्लाह सुब्बानर जो जिन्हें जगत समूहर प्रतिपालक আল্লাহ বললেন হামিদানী আবেদী আমার বান্দা আমার প্রশংসা করেছে আপনি বললেন রহিম যিনি দয়াবান এবং পরম দয়ালু আল্লাহ সুবাহ বললেন মজ্জাদি আবেদী আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে আপনি বললেন মালিকদ্দিন যিনি বিচার দিবসের মালিক আল্লাহ সুবাহান বললেন আসনা আলাইয়া আবেদি আমার বান্দা আমার প্রশংসা করেছে তখন আপনি বললেন ইয়িন আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখান সেই সমস্ত লোকের পথ যাদেরকে আপনার নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আল্লাহ সুবাহন তাইলে আপনাকে বললেন হ্যাঁ এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দার জন্য রয়েছে যা সে চেয়েছে আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি কিভাবে থাকবেন দৈনিক পাঁচবার আল্লাহ হাসুবাহন তাইলে আপনাকে রাখেন সলাত আদায়ের জন্য আর আপনি মহান আল্লাহর সাথে সাক্ষাৎ প্রত্যাখ্যান করেন গুনা মুক্ত বিশুদ্ধ জীবন চাইলে আপনাকে সলাৎ আক্রে ধরতে হবে অনেক চেষ্টার পরও আপনি কোনো গুনাহ ছাড়তে পারছেন না এমন অবস্থায় সলাতের অনুগামী হন আল্লাহর দিকে ফিরে আসুন কেন আল্লাহ সুবাহ বলেছেন এবং সলাদ কায়েম করুন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাছ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ গোনাহ থেকে বিরত থাকার রাস্তা হল সলাদ এই কথা বলবেন না যে আমি চার বা পাঁচবার সলাদ আদায় করেছি কিংবা দুই একদিন সলাদ আদায় করেছি অথচ পাপ কাজ থেকে দূরে সরে থাকতে পারেনি নিজেকে সলাতে নিমগ্ন রাখতে হবে সলাদকে আঁকড়ে ধরতে হবে লেগে থাকতে হবে আল্লাহর কসম এই সলায়দ আপনাকে পাপ কাছ থেকে হেফাজত করতে থাকবে আলোচনার পরের অংশে আমরা এই বিষয়ে আরও আলোকপাত করার চেষ্টা করব। ভেবে দেখুন আমরা আল্লাহর জন্য সলাত আদায় করি আবার সেই সলাদ আমাদের পাপ মোচন করে আল্লাহ সলাতের বিধান দিয়ে ব্যাপারটা ততটুকু পর্যন্ত রাখতে পারতেন আমরা সলাত আদায় করতাম এতে করে আমাদের ফরজ পালন হতো ব্যাস যদি এমন হতো তাহলেও কি আমাদের অভিযোগ করার কোনো জায়গা থাকত। কেউ কি বলতে পারতো আল্লাহ আমাদের উপর কঠিন বিধান চাপিয়ে দিয়েছেন না কেউ বলতে পারতো না কিন্তু দেখুন আমাদের রব কত মহান কত দয়ালু তিনি আমাদের সলাতে বিধান দিয়েছেন আবার সেই সলাদকে আমাদের পাপ মুক্তির উপায়ও বানিয়ে দিয়েছেন এই সলাতের কারণে এক সলাদ থেকে অপর সলাতেের মধ্যবর্তী সময় সংঘটিত সগিরা গুনাহগুলো তিনি ক্ষমা করে দিচ্ছেন নবী সল্লু আলী আসাল্লাম কিভাবে সলাাতের উদাহরণ দিয়েছেন দেখুন মনে করুন আপনার বাড়ির সামনে একটি নদী আছে আর আপনি দৈনিক পাঁচবার নদীতে গোসুল করেন তাহলে আপনার শরীরে কি কোনো ময়লা থাকবে ঠিক এ প্রশ্নটা নবী সাল্লু আলী ওয়াশাল্লাম সাহাবাই কেরাম রদ আইনহুমকে করলেন সাহাবাই কেরাম রদহ আইনহুম বললেন না সামান্য পরিমাণ ময়লাও থাকবে না নবী সাল্লু আলি ওসাল্লাম বললেন যে পাঁচ অপ্ত সলাতো এমনই এগুলোর মাধ্যমে আল্লাহ ঘূনা মুছে দেন হাদিসটি বুখারি এবং মুসলিমে বর্ণিত রয়েছে সলাত হল সমুদ্রের মতো আর আপনার গোনা হল ময়লার মতো আপনি সমুদ্রে ঝাপিয়ে পড়লে যেভাবে পানি আপনার ময়লা পরিষ্কার করে তেমনি সলাতো আপনার গোনাসমূহকে মোচন করে দেয় কারণ আমাদের চারপাশের পরিবেশ গোনাহে পরিপূর্ণ আরেকটি হাদিস দেখুন তখন ছিল শরৎকাল আপনারা জানেন শরৎকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে রসল সালু আলহি আসাল্লাম এমন একটি ডাল ধরলেন যেটাতে প্রচুর পাতা আছে তারপর ডালটি দিয়ে মাটিতে আঘাত করতে থাকলেন যতক্ষণ না পর্যন্ত সবগুলো পাতা ঝরে যায় তারপর তিনি প্রশ্ন করলেন তোমরা দেখেছো কিভাবে সব পাতা ঝরে গেলো ঠিক যেভাবে এই ডাল থেকে সবগুলো পাতা ঝরে গেল তেমনিভাবেই পাচক তো সলাত তোমাদের পাপগুলো ঝরিয়ে দেয় আর একটি হাদিসে নবী সাল আলি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন সলাত আদায়ের উদ্দেশ্যে জাগ্রত হয় গোনাহগুলো থাকে তার পিঠের উপর আর যখন সে আল্লাহর সামনে সাজদাবনত হয় গোনাহগুলো পড়তে থাকে সলাাতের উঠা নামার সাথে সাথে ঝরে যেতে থাকে গুনাহগুলো এভাবে সলাদ শেষ হওয়া পর্যন্ত গুনাহগুলো ঝরে পড়তে থাকে এবং সলাদ শেষ হওয়ার পর আর কোনো গুনাহি অবশিষ্ট থাকে না নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচক্ক সলাদ ও এক জুমুয়া থেকে আরেক জুমুয়া এবং এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকলে ছবিরা গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয় এখানে এমন মনে করা যাবে না যে আমি আগামী রমাদান পর্যন্ত অপেক্ষা করি তারপর সলাদ শুরু করব। আর আল্লাহ এ সময়ের মধ্যবর্তী গুণাগুলো ক্ষমা করে দেবেন সলাত আদায় না করা হল কুফর। এই মতটি যদি আপনি গ্রহণ নাও করেন তবুও সকলের মতেই সলাৎ আদায় না করাই কমসে কম কবিরা গোনা কাজে এইভাবে চিন্তা করা যাবে না আপনি যে সলাৎ আদায় করছেন না সেটাই তো কবিরা গোনা ভেবে দেখুন সলাৎ আদায় করার জন্য আল্লাহ সুবাহ হাত তাহলে আমাদেরকে এত কিছু দিলেন অথচ আপনি এখনও সলাৎ আদায় করছেন না পঞ্চাশ ওয়াক্ত থেকে কমিয়ে আল্লাহ সলায়দকে পাঁচ ওয়াক্ত করে দিলেন সলাতে রাখলেন স্বস্তি এবং শান্তি আর তারপর তিনি আমাদের গুণাসমূহকেও মোচন করে দেওয়ার কথা বললেন তবুও কি আপনি আল্লাহকে বলবেন যে আমি সালাত আদায় করতে চাই না আপনারা যারা সালাত আদায় করেন না তাদের লজ্জা হওয়া উচিত আমি এমন কোনো মুসলিম দেখিনি নবী সাল্ল্লাহ আলি ওয়াশাল্লামের জীবনী পড়লে বা শুনলে যার অন্তর বিগলিত হয় না একবার আমি নবীসাল্লি আসাল্লামের জীবনী এবং তিনি কিভাবে ইন্তেকাল করেছিলেন তা নিয়ে আলোচনা করছিলাম हमार मने पड़े लेकिन एक व्यक्ति काद्ते काद्ते अज्ञान हो गए प्रत्येक मुस्लिम अंतरे ही नबी सल्लाह आलहीसलमर जो एम अनुभूति क्या करा कि इसलमर बार्ता पूछे देर जो ताकि की परमाण कष्ट सह्य करते हो तर अपबाद देना आघात कराई तरह सम्मान तरा ता मिथ्यदादी जदुकर এমন এক দুষ্টলোক যে মক্কা থেকে বের হয়ে আবার ফিরে আসে আর বলে যে তার কাছে কোরআন এসেছে সলাদ আদায়ের সময় কাফেররা উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল তার পিঠে তারা তাকে শ্বাসরুদ্ধ করতে চেয়েছিল কাবার পাশে একদিন যখন নবী সাল্লু আলি আসাল্লাম কাবার পাশে ছিলেন উকবা তার গলার পাশে চাদর জড়িয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছিল এত ত্যাগ এত কষ্টের পর তিনি তাহিদের বার্তা পৌঁছে দিয়েছেন যাতে দুনিয়ায় আমরা সুন্দর জীবন নিয়ে বাস করতে পারি এবং পরে তার সাথে মিলিত হতে পারি জান্নাতে। এই বার্তা পৌঁছে দেওয়ার কারণে তাইফে তার উপর নিক্ষেপ করা হয়েছিল পাথর এমন কি যুত। আপনার কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য নবী সাল্লু আলি আসাল্লাম এত কষ্ট করেছেন তারপরও আপনি সলাত আদায় করেন না আপনার কি কোনো লজ্জা হয় না একবার আবু বক্কর রাজি আল্লাহ তালী আনহু দেখলেন মুশ্রিকরা নবীসাল্লু আলি ওসাল্লামকে কাবার সামনে গোল করে ঘিরে রেখেছে চারো দিক থেকে তারা তাকে ধাক্কা দিচ্ছে অনেক সময় স্কুলের মাস্তান টাইপ ছেলেরা নিচু ক্লাসের ছেলেদের সাথে এমন করে তারা নবী সাল্লু আলি ওয়াল্লামকে মাঝখানে রেখে চারো দিক থেকে তাকে ধাক্কা দিচ্ছিল এমন সময় আবু বক্ক রাদি আনহু, তাদের ঠেলে মাঝখানে গিয়ে আক্রমণকারীদের দূরে সরালেন এবং বললেন তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করতে চাচ্ছ যিনি বলেন আমার রব আল্লাহ তোমরা এমন একজনের সাথে রূপ আচরণ করছো যিনি বলেন আল্লাহ আমার রব এই কথার পর মুশ্রিকরা আবু বক্কর আদালতআ আল আহকে মারা শুরু করল এমনভাবে তাকে মারা হলো যে আবু বক্কর জ্ঞান হারিয়ে ফেললেন নবীসাল্লাহ আলী হাসাল্লাম তাকে বাড়ি পৌঁছে দিলেন কেন নবীসাল্লু আলী আসাল্লাম এত সপ্রতিকূলতার মোকাবেলা করেছিলেন কেন সহ্য করেছিলেন এত অত্যাচার তিনি এসব কিছু সহ্য করেছিলেন যেন আপনারা তাহিদের বার্তা শিখতে পারেন সলাদ শিখতে পারেন অথচ আজ আপনি এই সলাদকে তুচ্ছ করছেন অবহেলা করছেন আপনাদের কি একটু অলজ্জা হয় না দেখুন আমি কেবল এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আজ যে বার্তা যে মেসেজ আপনার সামনে সাজানো গোছানো অবস্থায় আছে সেটি পৌঁছাতে নবী সাল্লু আলি ওয়া সাল্লামকে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে আপনারা কি জানেন শেষবারের মতো নবী সাল্লু আলিহাসাল্লাম কখন হেসেছিলেন ইন্তেকালের আগে প্রায় দুই সপ্তাহ বা তারও কিছু বেশি সময় তিনি ছিলেন শয্যাশাই তবে মৃত্যুর ঠিক আগে ভাগে তিনি বলিষ্ঠ বোধ করছিলেন সাধারণত মৃত্যুক্ষণ আসার আগে একটা সময় আসে যখন ব্যক্তি বলিষ্ঠ অনুভব করে এ সময় নবী সাল্লু আলিমুসাল্লাম সাহাবিগণকে দেখতে উঠলেন তিনি তার দরজা খুললেন নবীসাল্লু আলিমুসাল্লামের ঘর ছিল মসজিদের সাথেই সংযুক্ত ঘর থেকে উঠে তিনি মসজিদে গেলেন দেখলেন আব্বকর দল্লাহুতাল আনহুমের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সলাত আদায় করছে সবাই এ দৃশ্য দেখে তিনি হাসলেন এ সময় তিনি শেষবারের মতো হেসেছিলেন নবীসাল্ল আলিহাসাল্লাম এর সর্বশেষ হাসি ছিল সলাৎ আদায়কারীদের দিকে তাকিয়ে সাহাবি রাজিউল্লাহ আনহুম তাকে দেখে এমনই খুশি হয়েছিলেন যে কেউ কেউ সলাদ ছেড়ে দিয়ে আবুবক রাজিউল্লাহ তাল আনহুকে বললেন নবী সাল্ল আলী ওসাল্লাম সুস্থ তাকে ইমামতি করতে দিন তার মুখে হাসি দেখে অধিকাংশ সাহাবি মনে করলেন নবী সাল্লু আলিহাসাল্লাম সুস্থ হয়ে গেছেন এটা ছিল ফজরে সলাতের সময়ের ঘটনা এর কয়েক ঘণ্টা পরে তিনি ইন্তেকাল করেন দিনটি ছিল সোমবার তার মুখে হাসি ছিল কেন কারণ মুসলিমদেরকে যেভাবে সলাৎ আদায়ের শিক্ষা তিনি দিয়েছিলেন সেভাবে তাদের সলাৎ আদায় করতে দেখে তিনি খুশি হয়েছিলেন আপনি কি চান না দিন তিনি আপনাকে নিয়ে খুশি হন আপনি কি চান না সাবিদের দেখে তিনি যেভাবে হেসেছিলেন সেভাবে আপনাকে দেখেও তিনি হাসুন যদি আপনি এগুলো চান তাহলে আপনাকে সলাৎ আদায় করতে হবে আরও শুনুন আপনারা কি জানেন নবী সাল্লু আলিম আসাল্লাম এর সর্বশেষ কথা কি ছিল আনাসিবুল মালিক করদিউল্লাহু আনহু বলেছেন नबी सल्लह आली वसल्ल्ल्ल्ल्ल्लम सर्वशेष जो हल असलेद असलेद हादिसटर वर्णाकारी आनाल्लाह तला नबी सल्लह आली वसल्लम जखिलें तक तर कण्ठ घर घर करह बलार चेष्टा करुर्ष्ट कारण मूमर्ष जख तेईस बचर जबत आपके शिक्षा देवा मानुष्टि मृत्युसज्जाय सर्वशेष जो कथाटी हलो असलैद तखर अर्थ क्य दादाय एर अर्थ ये गुरुत्वपूर्ण विषय अपनार पता मतार मृत्युसा शेष जो निर्देश आपके देवेंट गुरुत्वपूर्ण धरे ने तईना एक मानुष पृथिवी े जाये मृत्युर समय सबसे गुरुतपूर्ण विषय कथा बिंता कर नबी सल्लह आलिस्ल्लम सर्वशेष को कथाटी से कतईना गुरुतवपूर्ण नबी सल्लह आलिस्सल्लम भारि कण्ठे हैं असलेत असलेत